সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এ আয়োজন উপলব্ধির জন্য বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে বসেছেন তাদের সকলকেই আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের গল্প কাহিনীতেও এমন কিছু থাকা উচিত নয় যেখানে রয়েছে অবস্তব অলিক এবং স্বপ্নিল কিছু কথাবার্তা আসুন সে সমস্ত থেকে আমরা পরিত্রাণ পেতে সহি হাদিসের আলোকে বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা এমন কিছু কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যার মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয় এবং ইমান আমলের অনেক খোরা আমরা আপনাদের সামনে আজকে এমন একটি কাহিনী উপস্থাপন করব। যেটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়ে বা শিক্ষামূলক মেদিনায় একজন কুখ্যাত ব্যক্তি তার নাম আব্দুল্লাহ ইবনু উবাই তিনি মুসলিম হয়েছিলেন কিন্তু খালেস অন্তরে না বরং তিনি ছিলেন মোনাফেক আর এই মোনাফেক থাকার ফলে হাম্মদ রসিউরিমসাল্লামকে এই আব্দুল্লাহ আবদুল্লা ইবনুবাইয়ের বিভিন্ন অপকর্ম এবং বিভিন্ন সবল থেকে নিজেকে প্রোটাকশনে রাখতে বা নিজেকে নিরাপদে রাখতে অত্যন্ত হিমশিম খেতে হয়েছে আসুন আমরা সেই ঘটনার দিকে আপনাদেরকে ইঙ্গিত করে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের যারা সম্মানিত আলোচক তাদের সঙ্গে রয়েছেন আজকের প্রাজ্ঞ আলোচক শেখ মুজর এবং উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলা সমনীত দর্শক শ্রোতা মেদিনায় नबी मोहम्मद सल्लाहसल्लम मक्कर असहन एवं सेवर्णन अत्याचारे अब मुक्त हार् मदिन गए हिजरत को किधरण एक मोनाफे व्यक्तर विभिन्न धरण रूढ़ आचरण कारण पदे पदे बाधाग्रस्त आज के यही लोकटार कहनी हमारे शही हदीचर आलोके আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে শুনব প্রথমেই যাচ্ছি ডক্টর জাকারিয়া সাহেবের কাছে ধন্যবাদ সাহেব আবদুল্লাহ ইবনে উবৈ সলুল যাকে বলা হয় সে এমন এক মুনাফেক যাকে বলা হয় রাসুল মুনাফেকিল সমস্ত মুনাফেকের সর্দার মুনাফেক শব্দের অর্থ হচ্ছে যে যা বাইরে প্রকাশ করে ভিতরে তার উল্টোটায় থাকে অর্থাৎ গোপনে এক জিনিস বাইরে আরেক জিনিস এটাই যেমন বলা হয় না ফাকলিয়ার বো সাধারণত সান্ডা এক গর্তে ঢুকে আরেক গর্তে দিয়ে বের হয় এটাই জন্য বলা হয় তো মক্কাতে কোনো মুনাফেকের চিহ্ন ছিল না মোদিনে আসার পরে মোনাফেকরা মাথা ছাড়া দিয়ে ওঠে এর একমাত্র কারণ অনেকেই বলে আল্লাহ তালাতে হেদায়ত দেননি কারণ এর হচ্ছে বড় কারণ হচ্ছে মোদিনে আসার পর তাদের মধ্যে দেখা যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের নেতৃত্বে সবাই একসাথে হয়েছে তাদের মধ্যে কেউ কেউ নেতৃত্ব লোভী ছিল মনে করেছিল তারা পরবর্তীতে মোদিনার নেতৃত্ব দেবে এইটা কারণে আব্দুল্লাহিনুবাই প্রথম থেকেই সেই রসুল্লাহামের বিদ্যা লেগে যায় প্রকৃত ইমানদার মুখলেস ইমানদার রসোল্লা খুব ভালোবাসতেন তো কি আমরা জানি যে একবার তিনি তার পিতাকে হত্যা করার পর্যন্ত অনুমতি চেয়েছেন রসুল অনুমতি দেননি তো তিনি মৃত্যুর পরে যা বললেন ইয়ারাসল আপনি আপনার কাপড় দেন যেন আমার পিতাকে আমি কাপন দিতে পারি এটা আব্দুল বর্ণনা একটা কি যে আমাকে একটা আপনার কাপড় দিন তো কাপড়টা দিন যাতে করে আমি আমার পিতাকে কাফন দিতে পারি এটা কারণ হিসাবে বিভিন্ন বর্ণনা আসছে যে ওসিৎ ছিল কেউ বলছেন যে আব্বাস সদিউল্লাহ যখন বদর বদরযুদ্ধে তাকে ধরা হয় তখন একমাত্র আব্দুল আবিন উবের কাপড় লেগেছে তার গায়ে আর কারণ কাপড় তার গায়ের লাগেনি কিন্তু স্বাস্থ্যবান ছিলেন সেই জন্য এই বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু আমরা সহজে এটাই বুঝি তার কাপড় চেয়েছেন কাপনের জন্য রসল্লাহ সাল্লাহ আসলাম তাতেই মানে লেখাতে রিহি অর্থাৎ সন্তানের এই আবদুল্লার যে মনের আবেগ দেখে তাকে শান্ত করার জন্য বলেন যে ঠিক আছে কাপড়টা নিয়ে যাও ছেলে হিসাবে ইচ্ছা করেছিলেন যে এর মাধ্যমে আল্লাহ আল্লাহ হয়তো তাকে মাঠ করে দিবে হ্যাঁ এই জন্য তিনি নিয়ে গেলেন নিয়ে যে কাফন ফোরালেন তারপরে বললেন যে আব্দুল্লাহ রসুল আপনি তার জানাজা পড়ুন রসুল্লাহ সাল্লাম জানাজা পড়তে দাঁড়ালেন যে আপনি ক্ষমা চান বা না চান সমান বিষয় আপনি সত্তর বার চাইলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন তো তিনি বলেন সপ্তরবার ক্ষমা চাইলে আল্লাহ করবেন না বেশি ক্ষমা চাইতে পারি তারপর তিনি নামাজ পড়লেন পড়ার পরে আপনি কখনো এদের আপনি কখনো তাদের কবরে দাঁড়াবেন না এটা ছিল আবদুল্লাবনু উমর বর্ণা ওমর আজ বর্ণা হচ্ছে যে আমি রসুলের সাথে সেদিন কিভাবে ব্যবহার করছে আমি জানি না আবদুলাইবনুবে মারা যাওয়ার পরে রসুলের কাপড় নিয়ে গেল যখন দোষ নামাজ পড়তে দাঁড়িয়েছে আমি রসুলকে টানলাম টানি বললাম যে ইয়া রসুল আল্লাহ একটা একটা রসুল সে এই করেছে এই করেছে এই করেছে এই করেছে সারা জীবন তার মুনাফেঁকিতে কেটেছে আপনার বিরুদ্ধে সবকিছু করেছে আপনি এখন তার জানাজা কিভাবে পড়তে পারেন আপনি তার জানাজা পড়া বন্ধ করুন যোগ করি এমনকি তাকে যখন দাফন করা হয় তখন আল্লাহ নবী তাকে ধরে তাকে একটু যেটা বলছিলাম যে হাত দাদা যেগুলি তিনি বারবার বর্ণনা করছিলেন যে কাজগুলি করেছে সেগুলি কয়েকটা জিনিস উল্লেখ না করলে আমাদের আলোচনা অসমাপ্ত থেকে যাবে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সেই সর্বোত্তম দিনে আসার পরে রসুল্লা সাল্লাহ আসলামের বিরোধিতায় নামাজ পড়তো সে রসুলের সাথে কিন্তু সুযোগ পেলেই কোন বিরোধিতা অন্যদের সাথে লিপ্ত হতো এবং ষড়যন্ত্রে লিপ্ত হতো এমনকি ওহদের যুদ্ধে সেই একদলকে নিয়ে ফিরে চলে আসে ফিরে চলে চলে আসলো আবার ফিরে চলে আবার সেই বলল রসোল্লাহ আসলামের বাহন যখন যাচ্ছিল সে ধুলা উঠছিল সে বলছিল যে এর ধুলা অত্যন্ত নাফাক বা দুর্গন্ধ চিলাচিলি করছিল তখন এক সাহাবি শুনলেন তিনি আসে বললেন যে আমি এটা শুনেছি নিজ কানে শুনেছি সুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে ডেকে সে সম্পূর্ণ অস্বীকার করলো আমি এটা বলিনি মনাফেক ছিল সে বলেনি আবার যখন তবকের যুদ্ধে এই জাতীয় ঘটনা থেকে তাদেরকে না ভাবে সেই আসাদ তার ইন্ধন ঝুঁকিয়েছে এবং এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করেছে আপনি কেন বলছেন তার নামাজ পড়তেছে আমি কিভাবে তাকে শাস্তি দিতে পারি এভাবে তিনি সরাসরি শাস্তি কারণ একটা মানুষকে বেজ্যিকর বিচার করতে তাকে বলা হয়েছে সেটা এটাই তারপরেও এত কিছুর পরে তার মুক্তি পায়নি তালা ক্ষমা করেনিফেকদের মোনাফেকদের লিস্ট সব বলে দিয়েছিলেন যে অমুক অমুক মোনাফেক তিনি দেখতেন যে হোজাই ফেবিন সে জানা যায় গিয়েছে কিনা তারপর তিনি অমরাদ ইমান যাইতেন যদি না যাইতেন তিনি যাইতেন না সে জানা যাতে অর্থাৎ মদিনাতে বেশ কিছু মুনাফেক তখন অবস্থান করছিলাম সেহী আদিশের আলোকে ঘটনাটা শুনলাম অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে সবসময়ই কষ্ট দেওয়ার চেষ্টা করতো এই মুনাফিক নেতা এবং সে বিভিন্ন সময়ে নবীর উপরে বিরূপ মন্তব্য করেছে এমনকি যে কথাটা বলল যে মদিনা থেকে আমরা কম মর্যাদাবান সম্পন্ন লোকদেরকে বের করে দেব। আর মর্যাদাবানটাই আমরা অবস্থান করব। এটা ছিল রসুল সাল্লাহ আলী সাল্লামকে অপমান করার একটা সম্পূর্ণ তার একটা পায়তারা এবং একটা অপচেষ্টা যা আমরা বিরতির পরে আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীর কাছ থেকে বিস্তারিত শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ শুধু দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতি আপনাদের কাছ থেকে নিচ্ছি বিরতির পরে আবারও আমাদের এই অব্যাহত আলোচনা নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ र्जित होमान दृढ़ता से आलोचना शुनि धारावाहिक प्रोग्रामे सरल पते चोक रखलम पीछे জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সম্প্রচার সকালে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 दर्शक श्रोता বিরতির পরে আবারও আমরা আমাদের ধারাবাহিকতায় ফিরে আসলাম খালিল্লাহম আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই মুনাফরিক নেতা আব্দুল্লাহ বিন ওবাই তার কাহিনী আমরা হাদিচির আলোকে শুনলাম এখন এর আলোকে আমাদের শিক্ষণীয় বিষয় কী সে ব্যাপারে বলার জন্য আমরা প্রথমেই যাচ্ছি শাহেখ এবি এম হিজবুল্লাহ সাহেবের কাছে ধন্যবাদ আপনাকে আলা আলি ওয়াসিম আলা আসলে মুনাফেকি মানব সমাজের জন্য একটা দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যে ক্যান্সার মানুষ জাতিকে ধ্বংস করে দেয় যেমন ক্যান্সার মানুষকে ধ্বংস করে দেয় কিন্তু মুশকিল হলো এই ক্যান্সার থেকে মানুষ কোনোদিন দিন মুক্ত হয়নি হবেও না তাই বলে কি আমরা এই মুনাফে কি থাকবে এজন্য জন্য আমরাও কি তার সাথে লিপ্ত হয়ে পড়ব এখানে এসে আমাদের প্রশ্ন যে মুনাফেক আছে থাকবে কিন্তু আমি মুনাফেক হবো না এই কথাটা আমাদের মনে রাখতে হবে জি কারণ দেখুন আল্লাহর আলমিনের কাছে তিন ভাগে মানুষকে ভাগ করা হয়েছে এক হচ্ছে ইমানদার দুই হচ্ছে পিওর মুর্শেক কাফের তিন নম্বর হচ্ছে এই মুনাফিক আল্লাহ আল্লাহের রহমত লাভ করবেন মকফিরত লাভ করবেন কাফেররা রহমত মকফিরত লাভ করবে না কিন্তু তারা জাহান্নামে যাবে চিরস্থায়ী আর মুনাফিকরা তার চেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে ইন্নাল এজন্য মুনাফিককে কাফের মুর্শিকদের চেয়ে তো বেশি দেখেন কাশেক ছিলা শরীফে কে যে মুনাফে মুসলিম এখানে এসে সন্ধ্যের মধ্যে পড়ে গেছে রসুল্লাহ জানতেন কিন্তু তিনি প্রকাশ করতেন না কেননা ইমানটার যে হুকুম হকামটা আপনার জারি হয় সেটা জাহের উপরে হয় আর জাহের হওয়ার কারণে তারা নামাজও পড়তেছে তারা ঈদের জমাতে যাচ্ছে তারা আদায় করতেছে এই জন্য রসুল্লাম তাদের উপর কোন অ্যাকশন যেতে পারে হ্যাঁ আচ্ছা এই জন্যই দেখুন এই যে আবদুল্লিব উবের ঘটনাটা আমাদের সামনে এলো এই আবদুল্লিব উবের ঘটনা দিয়েই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মুনাফেকি থেকে কেমন পর্যন্ত সকল মুনাফেকের চরিত্রকে আমরা এখানে নিয়ে আসতে পারি হাদিসের মধ্যে মুনাফেকের চিহ্ন কি আরো সুরা মুনাফিক হয়েছে যেখানে ওই যে তারা বলতেছিল সম্মানিত তারা থাকবে আর যারা নিম্ন সালীকে বলা যায় যে যারা মুনাফেকি করে তাদের জন্য একটু ভয়াবহ চিত্র আছে যে ব্যক্তি মুনাফেক নির্দেশ দিলেন আর কখনো সালাত পড়তে না মানে জানাজা সালাদ পড়া যাবে না এমন কি আছে যাবে তাহলে মানুষ যারা মুনাফিকি করে সম্মানিত দর্শক মন্ডলকে গিয়ে তাকে তুলেছেন ক্ষমা করবো তাও এই মারদূত্রাপ্ত হবে না কিন্তু এরপরেও কি একজন ব্যক্তি করবে মুনাফিকের আলামত যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে জানতে হবে এর জন্য কোনও জাহান নামে যাবে কিন্তু আল্লাহ বলছেন কথা বলতে যাবো দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো জাহান নাম কত গভীর রসুল সাল্লাম একদিন বলছেন তোমরা একটা শব্দ শুনলে যে শুনলাম তো তোমরা কি জানো কিসের শব্দটা আল্লাহ আলম আল্লাহ আল্লাহ রাসুল বেশি জানেন তখন তিনি বললেন আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল পাথরটা সত্তর বছর পরে আজকে জাহান নামের তল দেশে পড়লো তাহলে একটু হিসাব করতে হবে পাথরটা কত বড় ছিল যে গোটা পৃথিবী ব্যাপী শব্দ হয়েছিল তাহলে কত বড় ছিল এই পাথরটা যদি এক মিনিট নিচে নামে। তাহলে কত নামবে যদি দিন নামে, নামে, নামে। মাস তাহলে কত নিচে সেখানে সত্তর বছর যাবত পাথরটা নিচে নামলো আজকে তাহলে মুনাফে কত নিচে থাকবে আসলে যদি এখন বলা হয় যে আপনি মুনাফে কেউ স্বীকার করবেনা কারণ হচ্ছে মুনাফেকটা এমন জিনিস যে কেউ স্বীকার করে না কিন্তু মুনাফেকটা হয়ে যায় কারণ হচ্ছে এই যে চারটি গুণের কথা বলা হয়েছে বা তিনটি গুণ বা পাঁচটি গুণ মূলত তারপরে তার সাথীরা এরা কিন্তু আকিদাগত মুনাফেক বেশি ছিল এগুলি আলামত এগুলির কারণে কেউ মুনাফেক তাই না আকিদাগত মুনাফের মূল জিনিস হচ্ছে আল্লাহ এবং ঘৃণা করা আল্লাহ রসুল দিনকে ঘৃণা করা আল্লাহ কিতাবকে ঘৃণা করা দিনের উন্নয়নে দিনের উন্নয়নে তাদের মধ্যে ঘৃণা আসা তাদের কষ্ট লাগা আর দিনের অবনতি হতে দেখলে তাদের মধ্যে আচ্ছা বলছিলাম এটা যে আসলে অধিকাংশ মানুষ এখন দেখবেন আমাদের সারা বিশ্বে আকিদাগত মনোভিত আমলগত মনোভিক দেখবেন একটা তথাকথিত যারা প্রগতিবাদী দেখবেন যে ওরা মিথ্যা কথা বলে না ভঙ্গ করে না কিন্তু আল্লাহ এবং আল্লাহ আল্লাহ বিদ্যেশি তারা আল্লাহর প্রতি এরা এমন যে এরা দিনের কোথাও একটু উন্নতি দেখলে তাদের আগুন জ্বলে যায় খুশি হয় যখনই আল্লাহ আল্লাহ রসুলের কথা আসতেছে তখন সম্পূর্ণ ভাবে তারা এর বিরোধিতা করতেছে সম্পূর্ণ অবজ্ঞা করতেছে সম্পূর্ণের কোন উন্নতি দেখলে মানে এটাকে শেষ করে দেয় বারবার কথা উচ্চারণ করে করে এই করে তারা এই করে যে বর্তমানে অধিকাংশ জায়গায় মুনাফেক ভর্তি সবকিছু করতেছে কিন্তু আবার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে মিলে যায় আজকে যারা প্রগতির নামে গডালিগা দিয়ে। আল্লাহ রাখেননি যদি তার ছেলে জামার জন্য আবেদন না করতেন আল্লা নবীকে দিতেন অবশ্যই কত মূল্যায়ন করেছেন সুতরাং যদি নিফাক বর্জন করে কোনো ব্যক্তি যদি ইসলামকে মূল্যায়ন করে ইসলাম মূল্যায়ন করবে এটাই তো স্বাভাবিক আজকের যুগে যারা মুনাফি করছে কোরআন এবং সুনার বিরুদ্ধে অবস্থান করছে বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে বিদ্বেষ পোষণ করছে তাদের ছেলে সন্তানদেরকে আমরা আহ্বান জানাতে পারি শরীয় বুঝে তারা যেন সেখান থেকে বেরিয়ে আসে না ভালো সন্তান পিতা সবাই আচ্ছা আরেকটা মজার ব্যাপার দেখেন সুরে মুনাফে খুনের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলম কি বলেছেন সুরে তব অবশ্য পরে নাজির হয়েছে সুরে মুনাফে খুন আগে নাজির হয়েছে ওখানে কি বলছেন আল্লাপ কিতাবের উপর আছে না রসুলের উপর আছে ঘটনা ঘটেছে বলে দেখেন সবচেয়ে বড় সঙ্গে মিশেছে বিনিত অনুরোধ যে নিজে পাক্কা সচ্ছা মুসলমান হন নিজের সন্তান এবং পরিবারকে পাক্কা সচ্ছা মুসলমানে পরিণত করুন মুনাফেকি যে সমস্ত চরিত্র আমরা আকিদার গত দিক থেকে আমরা যেটা শুনতে পেলাম জানতে পেলাম সেই আখিদা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এই যে আমলের কথা আমরা যখন বলি যে নামাদের কথা সালাতের কথা তারপরে সুন্দর লেবাস দাড়ির কথা ইত্যাদি তখন অনেকে ফুটকা উড়িয়ে দেন এইগুলিকে এখন চলে নাই এই যে এই ধরনের যে মানে এটা যে কত মারাত্মক এটা তো আমাদের বুঝতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি যে মনজ্ঞ এবং তত্ত্বভিত্তিক আলোচনা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলী করলেন যে মুনাফিকই কত বড় সর্বনাশা একটি চরিত্র আমরা মুখোশধারী বা কৃত্রিম ইমানদারকেও না হই আল্লাহ আমাদেরকে খালেস মোমেন হওয়ার তৌফিক দিন এবং কোনো রকমের মেকি আচরণের মাধ্যমে আমরা যেন বাইরে একরকম ভিতরে এক রকম এরকম দ্বিমুখী নীতি অবলম্বন না করি তাহলে মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবায়ের মতো রাসুলের সাফা তো আমাদের জন্য প্রযোজ্য হবে না মা আজ পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন আবিনুমাত सुरक्षित पवित्र जकान अर्थ पार्क्रोट आठ चलथरपी रोड बार्मिंग पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पाठ मेल कर रेट पिस डटी मानव